সালামু আলাইকুম আমি মাহবুব এবং সাথে আবদুল্লাহ আপনাদের দি মুসলিম একটি স্পেশাল এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের গেস্ট কবির আনোয়ার কবির আনোয়ার একটা নাম আপনার যারা জানেন না আপনি শর্ট একটা ইন্টারভিউ দিতে পারি কবির আনোয়ার বেসিক্যালি বুয়েড থেকে পাস করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পরে সে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার অফ আর্টস ইন ইসলামিক স্টাডিজ ডিগ্রিও নিয়েছে এবং তার এই ইসলামিক পড়াশোনা মেথোডলজিক্যাল সিস্টেম ঝোঁক আছে এছাড়াও বুঝতে পারছেন বেশ কোয়াইট ইনভলভ মানে ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক পড়াশোনা বেশ প্যাশনেট এবং সে পেশায় এখন আছে সামা রেজার্লে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে বাড়ির তো বেশ ভালো কবির কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আর আমার সাথে আছে আবদুল্লাহ কোহস্ট আবদুল্লাহ কেমন আছেন আসসালামাইকুম আজকের এপিসোড টা একটু অন্যান্য মজাই হবে সো যেহেতু ইন্টারভিউ দিয়ে দিলাম মোটামুটি বইয়ের থেকে তুমি অনিশ্চয় অনেক ব্রিলিয়ান্ট প্লাস এই মেথোডোলজিক্যাল পড়াশোনা হচ্ছে আই তে আইআইটি তে এবং আমি এখন সেখানে তিনটা ব্যাচের ক্লাস নিয়েছি মানে একটা ব্যাচেরই দেড় মানে তিনটা সেমিস্টার ক্লাস নিয়েছি এবং আরেকটা ব্যাচের দুই সেমিস্টার ক্লাস আর ও আচ্ছা হ্যাঁ সেটা একটা বলা যেতে পারে আর এছাড়া আমার নিজস্ব কিছু ব্র্যান্ড ছিল সবকিছু আসলে চিন্তা করে দেখলাম যে আমার থেকে বেরোয় আসে বা আমরা তো যেহেতু জেনারেল লাইনের মানুষ ইসলামের প্রতি সিরিয়াস হলে এই পড়াশোনা করে লেকচার দেখে তোমার এই ইসলামিক স্টাডিসে সিরিয়াসলি আসারিটা আমাদের যদি বলতে আসলে মানে একেবারে শুরুটা আমার ওই রকম শাহ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাল বইগুলো ওই সময় পড়ে শেষ করেছি ওনার বেসিক্যালি হাদিস এবং আর্কিদের রিলেটেড বইগুলো তো ওইটা একটা আমাকে ভালো একটা স্টার্টিং দিয়ে সেটা সত্য কিন্তু মানে আমার একটা জিনিস মনে হতো যেহেতু আমি মানে আমার আমি প্রচুর দেখা যাচ্ছে আসলে মূলত এই পড়ার ক্ষেত্রে একটা মানে স্পিড দিয়েছে প্লাস আর একটা বিষয় আমার যেটা মনে হতো যে মানে একেবারে শুরু থেকেই তখন তো মানে খুব কমই এখন খুব কম তখন তারও কম বুঝতাম কিন্তু যেটা যে আমার একটা জিনিস মনে হতো যে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 আমার বুয়েটের যে উমেট ছিলেন উনি আমাকে প্রথম ইসলামিক ডিপ্লোমা একটা সন্ধান দিলেন তো ওই সময় হচ্ছে আমি ডিপ্লোমা কোর্স ভর্তি হলাম আন্দোলনে বন্ধ ছিল তো সময় বেশ কিছু কোর্স করা হয়ে যায় তো এরপর ওই সময়টাই আহ সিয়ান পাবলিকেশনের সাথেও কিছুদিন কাজ করার সুযোগ ছিল তো ওইখানে ওই সু মানে ওইখানে কাজ করার ফলে ওখানকার ভাইদের সাথে মেলামেশার ফলে মানে ধীরে ধীরে ব্যাচেলার প্রতি আগ্রহটা তৈরি হয় এবং আমি যখন বুঝলাম লং কোনো কাজ করতে গেলে আসলে আমার নিজের ভিত্তি শক্ত হওয়া দরকার ঢোকা দরকার কারণ তখন তখনও ডিপ্লোমা এখনকার মতো স্ট্রাকচার ছিল না এবং ইনফ্যাক্ট মানে তখন এখন আয়ু যা আছে তখন তার ফিফটি পার্সেন্ট আরো কম মানে টোয়েন্টি পার্সেন্ট ছিল না ওই সময়টাই হ্যাঁ কয়েক বছর তারা খুব র্যাপিড ডেভেলপ করছে আর সবকিছু যেটুকুই ছিল আমার মনে হয়েছে না এটা তার আগে এই বন্ধটা ছিল হলো দুই হাজার মোস্টলি তে না তেরো বিসি বিরোধী একটা আন্দোলন হচ্ছিল ওই সময় আন্দোলন হইল হ্যাঁ ব্যাচ বেশ কিছু সিরিয়াস ছেলে পেলে আসছে আর কি এখন এই জিনিসটা একটা ভাটা পরে গেছে মানে খুব বেশি টিপিক্যালও না আবার খুব বেশি এক্সট্রা না আমার জার্নি যে মানে ওইরকমের কোন রোমাঞ্চকর কিছু আসলে পাওয়া যাবে না তেমন একটা অডিয়েন্স কি আরকি আমার জন্য মানে হচ্ছে না বলতে মোটিভেশন প্লাস অনলাইন পড়ালেখার সিস্টেমটা মানে খাপ খাওয়ানো একটা মুশকিল হয়ে যাচ্ছিলাম জাস্ট কবির ভাই আপনার জানতে যে এবং কিভাবে একটা সহজ এই কারণে যে আমাদের মানে বইটা মানে আপনি জানেন যে শুধু পিএলএ পড়লেই চলে ঠিক আছে পরীক্ষার থাকতাম যে বলা মানে পরীক্ষার পিছিয়ে দিবে তো এই কারণে একটা কনফিডেন্স থাকতো যে সারা বছর মোটামুটি করিনি হ্যাঁ দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডরা যারা তারা হয়তো আমার মধ্যে ফাঁকি দিচ্ছে কিন্তু টিউশনই করছে বা দেখা যাচ্ছে যে মানে তারা অন্য কোন মানে হাল কাজই করছে তখন খেলাধুলা করছে বা কিছু তো আসলে মানে এটা আমি বইয়ের লাইফে বই নাই আর হচ্ছে আমি কখনো খেলাধুলা করিনিটা নেগেটিভলিও নিতে মানে আমি কখনো খেলাধুলা করি নাই টিউশনই করি না আমার আর সময় থাকতো ক্লাসের পরে হ্যাঁ এই সময় আমি কি করবো কারণ আমি তো বইড এর করছি না তো ওই সময়টাই আমি আসলে আমাকে অনেক মানে আমার জন্য উপকার এসেছে এই সময়গুলো হ্যাঁ ওই টাইমটাই আমি হচ্ছে আয়ু পড়াশোনার পেছনে দিতাম এইটা হচ্ছে আমি মানে খুব বড় একটা উপকার লাইফে আর করার জন্য বলছি না সফ করার জন্য বলতেছি না যে কারণে আমার মনে হতো যে এনি এটা আমাকে শেষ করতে হবে হ্যাঁ তো এই ইয়া ছিল এটা হচ্ছে আমার ওই সময়টাই আমার স্টুডেন্ট অবস্থায় আর যদি বলি যে পরে বই থেকে বের হয়ে যাওয়ার পরে কারণ আমার মেজর অংশ কিন্তু বইয়ের থেকে বের হওয়ার পরেই হ্যাঁ তেরো থেকে উনিশ পর্যন্ত আমি তো পনেরোতে বের হলাম বইটে তো দেখা যাচ্ছে আগে পড়েছি দুই বছর আর বইয়ের থেকে বের হওয়ার পরেছি চার বছর এই সময়টাই মূলত মানে আমার কমপ্লিট করছে আই থেকে তো যেহেতু আমরা দুইজন মিলে বাসায় পড়তাম তো দেখা যাচ্ছে যে মানে মানে সে আমাকে ইনসপায়ার করতো আমি থেকে ইন্সপায়ার করতাম মোটামুটি ইয়ে হতো প্লাস অনেক সেমিস্টার দেখা যেত আমাদের কিছু কোর্স আমরা কমন করে নেওয়ার চেষ্টা করতাম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 তোমার নিশ্চয়ই খুব ডিফিকাল্টিস আসা উচিত নাকি মানে গেছে একটা যদি শেয়ার করতে ডিফিকাল্টিজ বলতে মানে ঢাকার মনে হয় যে আলাদা একটা আসলে মানে আমি বলবো যে মানে এটা আমার আমার উপরে আল্লাহ রহমত এবং নিয়ামত যে মানে আমার জবটা হচ্ছে মানে চারটা কোর্স নিয়েছিলাম কিন্তু দুইটা আমি না পারে ওটা আনএনরোল করে দিয়ে বাকি দুইটা রেখেছিলাম দুইটা শেষ করেছি বাট ছয় মাস পরে আমাদের আসলে একটা নিয়ম অফিসে যেটা শিফটিং করে দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের ঠিক আছে দুই শিফটে কাজ করবে আবার বিশিফ্ট থাকলে দুইটা থেকে দশটা থাকলে ওই আমি সকালটা পুরোটা করতে পারতাম এরকম একটা ইয়া ছিল এরপর যেটা হয় যে মানে আমার কাছে আসলে সব কিছু কিছু বিষয় মনে হয় যে আমাকে মানে একেবারেই মানে গাইড করছে একটা পারপাসের দিকে কারণ কিছুদিন চলার পরে আমি একটা করি যে রুটিনটা চেঞ্জ করতে হয় না প্লাস হচ্ছে যে বিকেলে চলে রাতে একটা ভালো অ্যামাউন্ট টাইম দেওয়া যায় সবকিছু মিলে আমি একটা করছিলাম পারমানেন্ট মর্নিং শিফ্ট নেওয়ার জন্য এটা ইউজুয়ালি কিন্তু মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া এটা আমাদের আহমদুল্লাহ করা হয়েছে যে আমি যেমন টাইমটা পেয়েছি ক্লাসে এখন কিন্তু আমি মাদ্রাসে পড়তে পারতাম না হ্যাঁ যদি বিশিফটে থাকলে তো ওই আমি ক্লাসে যেতে পারতাম অথচ আমার সপ্তাহে চার দিন সন্ধ্যার পর যেতে হয় হ্যাঁ এইটা আমার জন্য একটা এই ধরনের আমাদের অফিসে প্রেশারটা নাই হ্যাঁ ভালো আমার জন্য মানে অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে আমাকে আচ্ছা আসলে রাস্তায় মানে কেউ যদি খুব খাস নিহতে চায় আপনার যে সব মিলায় আপনি বললেন আসলে আলহামদুলিল্লাহ আমার একটা হাদিসের কথা মনে পড়ে যাচ্ছে যে আহ জ্ঞানের রাস্তায় চললে আল্লাহর ফেরেস্তারা খুব ভালো মতে সাহায্য করেছে তো এই রিলেটেড একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি বললেন মাঝখানে প্রায় দুই বছর বা তার হয়তো বেশি আপনি টিচিংও করেছেন পাশাপাশি ফ্যামিলি পড়ালেখা টিচিং সব মিলে মানে কিভাবে আমি মানে সত্যি কথা বলতে আমার ফিলোসিটা একটু আমি মানে আমি এইটা মনে করি না যে মানে টিচিং করার যোগ্যতা আসলে মানে ই না যে আমাকে মাস্টার্স ডি করে বা যে মানে পৌঁছে যে একটা জানলো প্রসার করার বিষয়টা অনেকটা সেরকম হ্যাঁ আমি দেখা যাচ্ছে আমি যদি দশটা গ্রামার রুল জানি আমি দশটা গ্রামার রুলই আমি শেখাবো হ্যাঁ এখানে এমন না যে মানে আমার কাছে মানে গ্রামার এক্সপার্ট তারপর আমি গ্রামার শেখাতে আসছি আমি যতটুকু শেখাবো মানে আমি যতটুকু ভালো মতো সেই শেখাতাম হ্যাঁ যেটা নিয়ে আমার আছে বা যেটা আমি জানি না সেটা শুধুমাত্র মানে আমি মানে টিচার ভাব দেখানোর জন্য আসলে সেটা শেয়ার করা বা সেই কথা বলা এবং এটা স্বাভাবিক সেক্ষেত্রে অনেক কোশ্চেন পরে আনসার করতাম ঠিক আছে গ্রুপ থাকে আইআরটিতে সেখানে তারা যে কোশ্চেন গুলো পোস্ট করে রাখে এবং টিচার হচ্ছে সুবিধার অনেক সময় সেগুলো লিখে বা রিপ্লাই করে তো আমি দেখা যাচ্ছে অনেক কোশ্চেন করেছে সেগুলো হয়তো আমরা জানি সেটা হয়তো আমি আমার টিচারদের সাথে কথা বলে বাড়ির হ্যাঁ আমি এটা খুব হালকা ভাবে যে হ্যাঁ আমি যতটুকু জানি ততটুকু আমি শেখাবো তবে হ্যাঁ আমি অবশ্যই মানে যে যতটুকু শেখাবো ভালো মতো আমার পক্ষে কখনো ঘাটতি থাকবে না এতটুকুই তো এই আসলে আমার মধ্যে ওই চিন্তাটা আসে যে মানে আমি কি আচ্ছা আচ্ছা আচ্ছা এতদিন মানে বেশ কিছু তো সিস্টেমই অনেকে আমরা আর কি বেটার ভাবে স্টার্ট করা যেত এই মেথোডোলজিক্যাল বাটিক্যাল পড়াশোনা আলহামদুলিল্লাহ কোনো নতুন সেই সময় আমি এখনকার মত এখনকার চিন্তাটা যদি আমার তখন থাকতো আমি যে ডিফারেন্ট হয়ে যায় শেখার জন্য আর কি বাট যেটা শিখেছি করিলা মানে একটা বিষয় হচ্ছে যে অনেক পুরো শেখা আর একটা বিষয় হচ্ছে যে মানে যেটা আমাদের এখন বলে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা যেটা বলে বৈজ্ঞানিক পদ্ধতিই কিন্তু দেখবেন যে থাকে অনেক কিছু যেটা দেখাচ্ছে দেখা যাচ্ছে অল্প সময় আপনি শর্টকাট বাট কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমি আহ ইভেন আমি যদি ফিউচার টিচ করি তাহলে আমি হয়তো এই বিষয়ের কথা টিচ করাবো হ্যাঁ যে আমি যে বিষয়গুলো আসলে আসছি এগুলো আসলে আমি চাই না যে এই পদ্ধতিতে কেউ এ বোক কি আরবিক দিয়ে তোমার প্রথম হাতে করি যদিও প্রথম ড্রেছিলাম এরপর হচ্ছে যেটা হচ্ছে যে আমি প্রথমেই মানে টিচার গ্রামারটা পড়িয়ে দিবে ওই চ্যাপ্টারে কি কি গ্রামার আসছে এর বইটা পড়াবে মানে এভাবে আমি জানি না রাইটার কোন থেকে লিখেছেন কিন্তু আমি যে ভিডিও গুলো দেখে তারা সবাই কিন্তু পরে মনে হয়েছে যে বলতে চাচ্ছিলাম যে আসলে এর ফলে যেটা হয় যে দেখা যাচ্ছে চারটা পাঁচটা বছর কেউ অনেক কষ্ট হয়ে অ্যারাবিক পড়ে হ্যাঁ কিন্তু চার বছর পরেও সে একটা অ্যারাবিক বই কিন্তু ফ্লুইডলি পড়তে পারছে না কারণ কি কারণ সে হচ্ছে খুব বেশি গ্রামারের উপর জোর দিয়েছে আমরা দেখবেন সেই ক্লাস ওয়ান থেকে মুহস্ত করা শুরু করেছি শেষ করতে পারি এটা মানে আরবিকের ক্ষেত্রেও মাদিনী আরবিকের ক্ষেত্রে অনেকে ফেস করে এবং এটা আমি অনেক ফেস করেছি আমার কাছে মনে হয়েছে যে মানে প্রথম থেকে একটা কমিউনিকেটিভ অ্যাপ্রোচে শেখা উচিত পার্টে আমরা আলহামদুল্লাহ কোরআন বুঝতে পারবো ঠিক আছে কিন্তু মানে আমি যদি একটু চিন্তা করি আমি কুরানের বাইরে যদি আমি কোন একটা মানে হাদিসের তো এই তখন অনেক বড় একটা মতনিক এর ব্যাক যেটা আসলে এইটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আর আমি যেহেতু টেকনিক প্রোগ্রামের মধ্যে ছিলাম টার্গেটটা পাশাপাশি আরবিক টেক্স পড়ার একটা টার্গেট ছিল হ্যাঁ মানে এসব আমার কাছে যেটা মনে হয়েছে শিখাই দেওয়া যেতে পারে যেমন আমার কাছে বাংলায় লিখা বই গুলোর মধ্যে এখন পর্যন্ত আমি যেগুলো দেখেছি আমার কাছে আচ্ছা একজন যদি আসলে মানে একা একা আলহামদুলিল্লাহ পুরোপুরি একটা বই একা নিয়ে আসলে একা একা হাতে বই নিয়ে বসে বসে শিখতে পারবে না বা ওই একা প্র্যাকটিস করার চেষ্টা করবে কিনা ফার্স্টে থেকে অবস্থা থাকা ভালো এই এই প্রশ্নটা কি মানে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে মানে সেক্ষেত্রে আসলে মানে মানে সোহারবি শিখি বলেন বা মদিনা আরবিক বলেন বা মানে আসলে একা পারে না কারণ মদিনা আরবিক তো মানে এখানে কোন বাংলা কোনো লাইনই নাই মানে এবং এস আরবি শিখির ক্ষেত্রে যেটা হয় যে মানে এটা এটা পড়ার একটা স্পেসিফিক মেথড আছে এই বইটা কেউ আপনাকে যদি সে নিজের মেথোলজিতে পড়ায় আর এটা রাইটার যে মেথড পড়ান ফলো করে আরবিক শিখানোর জন্য তারা আরবি আরো অন্যান্য বই তারা পড়াই শিখি যারা শুনলেন আমরা তো ছোট কাল থেকে স্কুলে কলেজ পড়াশি সব তো টিচার মানে তো উস্তাদি তো আরবি কেন পুরাপুরি নিজে শিখতে হবে আমি এখানে একটা জিনিস একটু মেনশন করতে চাই সেটা হলো আপনার স্তাদের ইম্পর্টেন্সটা আপনি যদি একটু পিছের দিকে চিন্তা করেন আহ সাহাবিরা অন্য অন্য তাবিন বা অন্যদেরকেও কিন্তু আরবি ভাষা শিখাতেন এবং টিচার এবং স্টুডেন্টের রিলেশনশিপের মাধ্যমে মানে কোরআন হাদিস অন্যান্য যা যা আছে আরবি ভাষাও কিন্তু ওভাবে শেখানো হতো তো সেক্ষেত্রে মানে ওস্তাদের বিকল্প আসলে খুবই ডিফিকাল্ট নাই খুবই ডিফিকাল্ট দু একজন দু একজন মানে মানে যেই বলতে চাচ্ছিলাম যে বরকত একটা যে বরকতের একটা ব্যাপার থাকে সামনাসামনি উস্তাদ বা অনলাইনে উস্তাদ মানে একটা কি বলবো খুব হিউম্যানুরি স্পেশালি ভাষার ক্ষেত্রে ভাষার আচ্ছা এখন একটু অন্য প্রসঙ্গে কবির হলো আপনি তো বললেন আই ওইউর ব্যাচেলার কমপ্লিট করেছেন তো আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আই টু একটু কন্ট্রোভার্সিয়াল বা ডিবেটেবল হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানে তো কিছু ক্রিটিসিজম আছে আমাদের সমাজের অন্যান্য ইলম যেসব প্রচলিত বা সিস্টেম আপনি সেই হিসাবে কে কেন বেছে নিয়েছিলেন সেই সময় এবং এখন আবার কমি মান্ড্রাসার সিস্টেমের এর পড়ালেখা করছেন তো কিভাবে দুইটাকে মিলাচ্ছেন বা হ্যান্ডেল করছেন একটু যদি জানতাম আচ্ছা খুবই একটা প্রশ্ন তো বিষয়টা হচ্ছে যে আমি যখন আই পড়া শুরু করি তখন আমি আসলে জানতাম না যে মানে এটা নিয়ে যে ক্রিটিস না যেমন নলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে কেআইউ এটা খুব বিখ্যাত সৌদি আরবের এরপর দারুলুম অনলাইন এটাও খুব বিখ্যাত এরকম আরো বেশ কিছু আছে তো আমার আসলে এগুলো নিয়ে আমি জানতামি না যে এই ধরনের এত কিছু আছে একটা সিলেবাস অনেক কম্প্রিহেন্সিভ একটা সিলেবাস এবং এটা ইংলিশে তো এটা যে কোনো সময় শুরু করা যায় আমি এখন শুরু করলে যত আর্লি করা যায় ততই ভালো এবং একদিন ভাই আমাকে সময় বলছিলেন যে মানে সব চিন্তা থেকে আমি দেখছি যে আরো অন্যান্য অনলাইন ইউনিভার্সিটি আছে এবং যাদের অনেকের সিলেবাসও কিন্তু অনেক ডেভেলপড ঠিক আছে প্লাস হচ্ছে যেমন ফুল অনলাইনে কিছু অনলাইন ইউনিভার্সিটি আছে যারা ফুল আরবিক মিডিয়ামেও পড়াচ্ছে মানে প্রথমে এক দুই বছর এবং আমি জানি আমি বলছি না সন্ধান জানালে আমি সেখানে চলে যেতাম বাট এটা আমার তাক দিয়েছিল আমি আসছি কিন্তু আসলে ওই সময় আমার কাছে আমি যেটা হাতের কাছে পেয়েছি যেটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ফিজিবল আমার জন্য আমি দেরি না করে সেখানে আমি শুরু করেছি এটা ছিল মূলত শুরু করার কারণ আর ক্রিটিসিজমের বিষয়গুলো হয়েছে তো আসলে তখন এই মানাজের যে এত জটিল মার্ক আছে সেগুলো বুঝতাম না মানে আমি খুব সরল বিশ্বাসে পড়া শুরু করেছিলাম এবং সরল বিশ্বাসে শেষ করেছি আলহামদুলিল্লাহ এখন যেটা মনে হয় যে যদি মানে মানে ক্রিটিসিজম এর বিষয়টা চিন্তা করি তাহলে দেখেন মানে মানে মানে সকল মানাস বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন ইভেন মানে খুব কম স্কলারই আপনি সারা পৃথিবীর মধ্যে পাবেন কি করে নাই। মানে বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে তো এটা খুব বেশি মানে কেউ ভালো কিছু করলে আমরা তার পিছনে লাগি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি স্বভাব এটা ইভেন আমার নিজেদের বাঙালিদের মধ্যেই আমি বাইরের কথা বাদ দিলাম বাংলাদেশে আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে ইসলামের কাজ করা সবচেয়ে কঠিন ঠিক আছে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 মানে বাতিল এবং এই আর কি তো এইসব চিন্তা করি আসলে মানে ক্রিটিসিজম আছে থাকবে ক্রিটিসিজম মধ্যে থেকে ভালো কিছু বের হয়ে সেটাই বাস্তবতা তো এই ভালোটুকু নিয়ে আমি আমি এর মনে করি যে ক্রিটিসিজম হওয়া উচিত এবং মধ্যে থেকে কনস্ট্রাকশনাল বা মানে সংশোধন করা যায় আচ্ছা কবির ভাই আপনার কথার মধ্যে আসছিল যে অন্যান্য ইউনিভার্সিটিও আছে অনলাইনে তা আমাদের লেসেনারদের সুবিধার্থে যদি একটু বলতেন আরো নামগুলি এবং কে কিরকম কারিকুলাম দেয় যদি আপনার এখন ইমিডিয়েটলি মনে থাকে কিছু কিন্তু ওরা স্কলারশিপ দেয় বা শর্ত হচ্ছে এইসেন্ট এইভ পার্সেন্ট মার্ক মানে ধরে রাখতে তাহলে বন্ধ করে দেয় কোন দেশ আমেরিকানা ছাড়া আমার ধারণা জানলেও খুব একটা লাভ হইতো না কারণ এত কিছু ক্রিটিসিজম মানে করলে কিছু করা যায় না তো আমার প্রশ্ন হলো এখন যেহেতু তুমি কমি মাদ্রাসার একটা আবার লাইনে পড়াশোনা করছো এখন যদি কোনো সাবাব বা আমি সবাইকে বলতাম বলি এবং আমি ভবিষ্যতে বলবো ইভেন আমি যখন আয়ুতে পড়তাম তখন অনেক জিজ্ঞেস করতে যাই কোথায় গেলে ভালো আমি সবসময় যদি অফলাইন শুরু অফলাইনে যাও সেটা কমই হোক কেন কারণ আসলে ইকিলাফের বিষয়গুলো খুব সামান্য কাছে তুমি যে ফিক ফলো করো সেটা পড়া তারপরে হানাফিফিক যেটা পড়লে আমার ক্ষতি হয়ে যাবে বা এটার উপরে থাকলে বা অন্য বিভিন্ন মাসালের অন্যান্য মানে ফলো করতাম সেখানে আমি ইনডেপ পড়াশোনা করার পর আমার মনে হতে পারে স্নানের ক্ষেত্রে অনেকশন দিচ্ছে তো আমি আমার মাসালে চেঞ্জ করতে পারি হ্যাঁ পড়াশোনা করতে ক্ষতি নাই ফলো করো না করো এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এটা যদি পসিবল হয় তাহলে অবশ্যই এখানে যাও এটা যে মানাজেই হোক এটা আমি বলি আর কি আর যদি পসিবল না হয় তাহলে অনলাইনে বিভিন্ন মান মানে বিভিন্ন মানহাজের যেমন আমাকে অনেকে বলে যে আমি চাচ্ছি পরীক্ষা দিয়ে মাঝে মেসেজ পাই যে আমি এডুকেশনে যেতে চাচ্ছি না তো বাড়িতে বসে আমি একটু ব্যাচেলার করতে চাই এখন ইসলামিক স্টাডিজ এর উপরে তো আমি কোথায় আমাকে তো এইসব ক্ষেত্রে তারা আমি এটা চালান দারুল উলুম অনলাইন ডিউ ওদের পাঁচ বছরের কোর্স এবং ষষ্ঠ বছরের দাওরা খুবই কম্প্রিহেন্সিভ খুবই দারুণ খুবই চমৎকার কেউ এটা ফলো করতে পারলে ইনশাল্লাহ সে একজন মানে ভালো দিনের একটা মানে আমরা বলতে পারি একজন আমি কতটুকু যাবো পাঁচ বছর পরে পাঁচ বছর পরে কোন যোগ্যতা আমার উর্জিত হবে এটাই আমার কাছে মনে হয় আরকি এরপর মানাজের বিষয়গুলো করে আচ্ছা মনে হয় আমরা উত্তর দিলাম সব ছেলেদের কথা চিন্তা করে এখন আমাদের আমাদের বোনেরা আর কি এরা যদি এটাই ভালো হবে নাকি হ্যাঁ যাদের বন্ধের জন্য বিশেষ করে মানে ঢাকায় তো আসলে বন্ধুদের বের মতো কোন পরিস্থিতি নাই যে অবস্থা আর ঢাকার বাইরে আবার দেখা যাচ্ছে পরিস্থিতি থাকলে ওইভাবে প্রতিষ্ঠান নাই তো সবকিছু মিলাই এখন পর্যন্ত বন্ধের জন্য তিন বছরের কোর্স এবং এটা মানে তিন বছর খুব বেসিক জিনিসগুলো শেখানো হয় এখানে আসলে আমাদের এখন মানে সত্যি কথা বলতে বেসিক বলতে আমরা এখন যদি মনে করি পাঁচ কর্ত নামাজ পড়লে বেসিক কিন্তু আসলে বেসিকের ইয়ে কিন্তু ডেফিনেশনটা আরেকটু যদি আমরা দেখি তাহলে আমি আমার কাছে অনেকে দেখা যায় পড়তে চায় না ইংলিশের প্রবলেমের কারণে বা দারুম অনলাইন হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শিখায় থার্ড ইয়ার থেকে সেভেন ইয়ার পর্যন্ত ফুল আরবিকের জন্য কঠিন মনে হতে পারে অনেকে ভয় এদের মানে গুলো বেশ ভালো ভাবে শিখে দেওয়া হচ্ছে একটা প্রশ্ন তো আসেই সবাই তো ভাববে যেহেতু তুমি বইটা পড়ো একটা সার্টিং লেভেল অফ ইন্টেলি নর্মাল মানুষ হচ্ছে বেশি হ্যাঁ না এটা ফ্যাক্ট তো নিশ্চয়ই তুমি এখানে এই তোমার পড়াশোনার ইয়ের জন্য কিছু এক্সেপশনাল তো মানে নিজে করছো যেটা নর্মাল মানুষ করবে না আমি আরবি কয়বার শিখতে গেলাম মানে ফর্মালি আবার ঝরে পড়লাম এটা না বলে আরকিছিলাম হ্যাঁ মানে আমি তোমার এই তোমার কি সোজা কথা সত্যি কথা বলতে যেটা বললাম যে আসলে মানে আমার কাছে সবসময় মনে হয়েছে যে মানে আমার মানে আমি কাজ করতো হ্যাঁ যে মানে আই হ্যাড টু ফিনিস একটা চিন্তা আমার মধ্যে কাজ করতো সবসময় তো ওইটা থেকেই মূলত এই স্পিডটা আমি পেতাম আর এটা ঠিক যে এর মধ্যে অনেক মানে চড়াইতে গিয়েছে যেমন অনেক সময় মনে হয়েছে যে ছেড়ে দিই যেমন আমি যখন মাঝখানে অন্যান্য মূলত একটা বলা যেতে পারে যে একটা উইল পর ছিল এটাই সিক্রেট এরটা ছাড়া কোন সিক্রেট না মানে আচ্ছা এছাড়াও তো একটা লার্জ পোর্শন অনেক ছেলে আছে যারা যাদের পক্ষে তিন বছর এখনকার ওদের নলেজ লেভেল কিছুটা আপ করতে চায় বেটার করতে চায় বেটার মুসলিম হিসাবে এই করতে চায় তখন একটা শর্ট অফ কি কারিকুল ধরা দিতে পারে যে এই করলে তুমি এখন যে অবস্থা আছে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে লং কোর্স এটা বেটার মুসলিম তো সেটা হচ্ছে যে কেউ যদি এখন শিখতে চাই একটু আগাতে চাই নলেজ ক্ষেত্রে তাহলে এখন অনলাইনে আলমদুল অনেক সোর্স আছে ঠিক আছে আমি যত জানি যে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 দেখেছেন কোর্স করেছি এখানে শেখ মাহমুদুল্লাহকে দিয়ে আমরা একটা কোর্স করেছি এবং আহ শেখ আবদুল্লাহ মাহমুদ কিলি হাদিসের উপর একটা কোর্স করিয়েছি তা আমাদের মানে গোলটে এরকম যে মানে একটা মানে আমাদের একটা মানে বিষয়টা এরকম যে আমরা একটা ইসলামিক প্ল্যাটফর্ম দ্বারা করাতে চাই যেখানে এরকম কিছু কোর্স যখন ড্রোপিনাবে সে একটা পেমেন্ট দিয়ে সে রেজিস্ট্রেশন করে ফেলবে এবং সেখানে রেডি থাকবে এর মধ্যে কিছু শর্ট কোর্স থাকবে কিছু লং কোর্স ছোট ছোট কোর্স আগাতে পারে যদি আমরা আলহামদুলিল্লাহ সামনে আমাদের আরো কিছু কোর্স প্ল্যানিং করছি তো এই আর কি ধরনের কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে আমি জিনিসের ফিল করি সেটা হচ্ছে যে মানে কোন একটা কারিকুলাম ধরে মানে দেখা যাচ্ছে কোনো বই ধরে ধরে বিভিন্ন একটা কারিকুলামকে মানে বলতে যাচ্ছি এটা স্টুডেন্টদের জন্য হ্যাঁ এই জিনিসটা মানে আমি বাংলায় এখনো পাই নাই যে আপনি ইংলিশে প্রচুর পাবেন দেখা যাচ্ছে অনেক বড় বড় মানে ক্লাসিক্যাল বইয়ের উপরে সাহেবরা দাস দিচ্ছে ইংলিশে কিন্তু বাংলায় কিন্তু এই বিষয়গুলো নাই যে কোন একটা বইয়ের উপরে কিন্তু আমার জানা মতো বাংলা হ্যাঁ এটা কিন্তু আসা উচিত বাংলা ভাষায় প্রচুর পরিমানে যেমন মাদ্রাসায় আছে বা আম মানুষের জন্য হয়তো সেভাবে এখন কিছুটা করার চেষ্টা করতেছে বিভিন্ন সাধারণ মানুষের জন্য লাগবে না সেখান থেকে হয়তো একশোটা আদি সিলেক্ট করা যায় যেগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে লাগবে কারণ উদ্দেশ্য তো মানে প্রথমে বললাম যে যারা লং কোর্সে যেতে পাচ্ছে না মানে দিয়ে দিবে তো এই মানে এই বইগুলো সিলেক্টেড কিছু পার্ট নিয়ে কাজ করা যায় সিলেক্টেড কিছু হাদিস নিয়ে বা কাজ করা যেতে পারে এই আমি যা দেখছি মানে এই ইয়ে যারা এই কি বলে বিচ্ছিন্ন ভাবে পড়াশোনা করে এদের একটা মেইন টপিক হলো এই জিনিসটা নিয়ে অনেক পড়াশোনা করে বললো জিনিসটা ইন্টারেস্টিং একটা কোন একটা মশলা নিয়ে কোন চার তিন চার ফিকে বললো এটা একটা স্টাডি করা সো এই তোমার এই ব্যাপারে সাজেশনটা কি যে এই বিচ্ছিন্ন পড়াশোনা আদৌ কোনো ফ্রুটফুল ফিক নিয়ে পড়াশোনা করা বেসিক আন্ডারস্ট্যান্ডিং না থাকায় আমি যেটা মনে করি যে আসলে ক্ষেত্রে শুরুতেই মানে বিভিন্ন শুরুতেই যাচাই না কারণ সেটা যাচাই করবেই যাচাইটা স্বীকৃতের বেসিসে করবে তার তো ওই পরিমাণ জ্ঞানটুকু নাই আমরা খুব কন্ট্রমার একটা কথা বলি যে মানে মাধাবের মতটা কোরআন হাজি আলোকে মিলিয়ে দেখো ঠিক আছে কিনা আমি যদি ওটা দেখতেই পারতাম মানে একটা দিতে পারতাম আমি তাহলে আমি যেটা মনে করি যে এবং স্কলাররাও বলেন শুরুতে মানে সেখ কুরআ হাদিসের আলোকে তা আলোকে বা তার কাছে সহজেসে বলছে যার উপর আস্থা রাখতে পারে এমন কোন নির্ভরযোগ্য স্কলার যদি মানে সে পড়ার কোনো করছে কারণ তার তো আসলে যাচাই করে এটা মানে তুলনামূলক মানে নিকটতরতা গ্রহণ করার অ্যাবিলিটি তো তার তখন নাই তো সে যাকে সে মনে করে সে ফলো করবে এরপর দেখা যাচ্ছে সে মানে একটা ভালো প্রফিসিয়েন্সি চলে আসে দেন সে তুলনামূলকের মধ্যে যেতে পারে অন্যান্য মাজাবে অর্ধায় যেতে পারে অন্যান্য মাজাপের অধ্যায়নে যাওয়ার আগে একটা মাজ আমাদের এখন মানে সমস্যাটা হয়ে গেছে আমার আমরা এখন আপার লে চলে যাচ্ছি কিছু না হুই মানে এটা আসলে অনেক আপার লেকুল মুগারানা যেটাকে বলে বা তুলনামূলক আমরা কিন্তু মানে আমি এটা বলার জন্য যে যারা এই কাজটা করছে মানে তারা যেন ধারণা পাই যে আসলে মানে তারা কতটা অ্যাডভান্স চিন্তা করছে এই জন্য বললাম আরকি বিতর্ক বিতর্ক মানুষ খুব লাগে এটাই আরকি এই বিতর্ক বিতর্ক রিলেটেড আমি একটা জিনিস জেগে করতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আমাদের সমাজে বিভিন্ন রকমের মতামত বিভিন্ন যদি আমি এভাবেই ধরি যে আই ও সালাফি ঘরানোর আবার আহ আবার এদিকে বা মাঝাব মানার ব্যাপার যে আহ দেওয়া হয় আর কি তো কিভাবে যেহেতু আপনি এখন টিচিং লাইনে আসেন কিভাবে আমরা এদেরকে মানে একই প্ল্যাটফর্মে আনতে পারি বা মানুষকে বুঝাইতে পারি যে ভাই একতলাফ আসলে খুব কম বিষয় এবং এইসব জিনিস নিয়ে আমাদের আম পাবলিক এর কথা বলার প্রয়োজন নেই মানে আমরা কিভাবে কি করতে পারি সলিউশন কি হতে পারে দেখেন আসলে সাধারণ পাবলিক কে করার জন্য বোঝাতে পারি যে ইতলাফি বিষয়গুলো নিয়ে যেন তারা বেশি বাড়াবাড়ি না পারি এরকম বা আসলে আমার কাছে যেটা মনে হয় যে কমই বলেন বা সালাফি ঘটনা বলেন অন্য যে ঘটনাগুলোই সবাই যদি নিজের প্ল্যাটফর্ম থেকে অন্তত ওপেন মাইন্ড নিয়ে কাজ করে তাহলে হ্যাঁ ঠিক আছে আমি আমার প্রচার করছে বা আমি একটা ঠিক মনে করছে সেই মানাজ কাজ করছে তো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে তো মানে আমি যেটা মনে করি এখানে মানে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকে নিজের প্ল্যাটফর্ম থেকে কাজ করুক বাট মানে অন্তত কিন্তু এই যে খুঁটিনাটি জিনিস নিয়ে ফিখি একতলাফ নিয়ে যে আমার তর্কতর্কি করা এইটা অ্যাভয়েড করার সুযোগ মানে কিভাবে করা যেতে পারে এটাই হচ্ছে কি। কোন শি যে মানে আহ যারা ইসলামের কথা বলছে হ্যাঁ তারা এটা বিভিন্ন অজমাহ মিলে বা কোন ইউটিউব লেকচারে বা প্রস্তুত শেষে বলেন এরকম কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মানে কিছু সংখ্যক বক্তা বলেন বা আমার যেটা অন্তত যারা আলেম পরিচয়ে কথা বলছে তাদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ এরা কিন্তু এখনো মানে তারা এই বিষয়গুলো কিন্তু এখনো মানে ধরে আছে হ্যাঁ ক্রেজনে কথা বলছে এই কিন্তু তারা মুক্ত পারছে না তো সাধারণ মানুষ যখন দেখছে যে মানে কিছু আলেমের মধ্যে বা বক্তার মধ্যে জিনিসগুলো এখন আছে এবং তারা তাদেরকে ফলো করে তাদেরকে পছন্দ করে তখন কিন্তু তাদের মধ্যে জিনিসগুলো চলে যায় তো সাধারণ মানুষকে এই বিষয়গুলো থেকে সবচেয়ে করতে পারে তাহলে আমি মনে করি যে এইটা অনেক দূর এই সমস্যাটা সলভ হবে ইনশাল্লাহ এক্ষেত্রে আসলে আলেমদের ভূমিকাটা সবচেয়ে বেশি কারণ সাধারণ মানুষ কতজনকে বলতে পারে আমি আপনি আমার কথা কে শুনবে যারা আমাকে বিশ্বাস করে ঠিক আছে বা যারা আমার পরিচিত না সে একজন স্কলার এটা যথেষ্ট তার কথা অনেকের কাছে এই বিষয়ে আমি মনে করি যে তাদেরই মানে দায়িত্বটা এক্ষেত্রে বেশি এবং তারাই একটা বড় ভূমিকা পালন করতে পারে তাদের ফলোয়ারদের এডুকেট করার মাধ্যমে আচ্ছা তাহলে আমি তাহলে একটু অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে মানে এটার সাথে রিলেটেড বলা যায় সেটা হলো আমাদের সমাজে তো বিভিন্ন সমস্যা নিয়ে দাওয়ার কাজ হোক বা সমস্যা কেন্দ্রিক যেমন হতে পারে যেমন আমাদের গত এপিসোড এর ছিল লস নিয়ে কথা বলছিলাম আমরা পর্নোগ্রাফি বা এরকম প্রবলেম বা হতে পারে ড্রাগস নিয়ে প্রবলেম বা বা যে কোনো সামাজিক সমস্যা হতে পারে এরকম আপনি আছেন কিনা আপনার কি মতামত এইসব ব্যাপারে মানে আমি প্রশ্নটা সম্ভবত এক ক্লাসিক্যাল কোন এই দুটা কিভাবে কম্বাইন করা যায় অথবা মানে এই দুই গ্রুপ এর মধ্যে কিভাবে প্রায়োরাইজ মানে প্রায় করা যায় কোন কাজ নাকি একটা একটা স্বাভাবিক যে একটা গ্রুপ মনে করে রেজাল্ট দেখা যায় যে ওরা অন্যান্য থেকে মোটামুটি দূরে আইসোলেটেড এটা শুধু এই তালেব না অনেক নাম কি আমাদের বড় বড় আলিমরাও ওই এই সমস্যায় জর্জরিত তো তোমার এই ব্যাপারে কি মতামত হ্যাঁ এই বিষয়ে যেটা বলেন যে আসলে আমার মনে হয় যে দুইটা প্রান্তিক চিন্তা আমাদের সমাজের মধ্যে আছে তো আসলে আমাদের দুটো দরকার আছে ইসলাম তো খুব কম্প্রিহেন্সিভ একটা দিন তাই না এটা তো আমাদের মানে যার পেটে ভাত নাই তাকে আপনি আকিদার কথা শুনে কি করবেন সে তো আপনার কথাই শুনবেন বিষয়টা হচ্ছে সেটাই ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে মানে সাধারণ দুটি দরকার আছে আমাদের যেমন ইলমের লাইনে কাজ করতে হবে হ্যাঁ কারণ সাধারণ মানুষের মধ্যে দিন ইলমের এখনো যথেষ্ট ঘাটতি আছে এবং এটা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে ঠিক তেমনি আমাদের অন্যান্য সিস্টেম কাজ করতে হবে ইসলামের কথা বলতে শুধু আজমাই ফিলি বসাত হ্যাঁ তারপর দেখেন আহ বিগত কয়েক বছরের মধ্যে আমার তো মনে হয় যে দুই তিন বছর বা তারও কম এই রুখিয়ার বিষয়টা কিন্তু সামনে চলে এসেছে হ্যাঁ এবং এটা কিন্তু আমাদের সোসাইটি একটা বড় অংশের মানুষকে অনেক সলিউশন দিচ্ছে এবং ইনফিউচার এটা নিয়ে যদি আরো ভালোভাবে কাজ করা যায় এটাকে ভালো মানে চ্যানেল এটাকে চ্যানেলাইজ করা যায় তাহলে এটা মানে আমাদের দেশে যে তান্ত্রিক কবিরাজি বলেন তারা ধর্মের নামে করে এবং এটা নিয়ে অনেক মানুষ জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আবার দেখেন ইসলামিক কোনো মিশে কাজ হবে বাংলাদেশে একটা সময় কেটে চিন্তায় করতো না কারণ আমরা ছোটবেলায় বেস দিয়ে যে আর কোনো বই দেখি নাই হ্যাঁ বা ওই যে আরেকটা কি এবং তার জায়গা দিতে পারছে না এটা আমার খুব অভাব লাগতেছে মানে আমার তো ইকোনমিক্স জটিল লাগে সব সময় মানে খুব কঠিন কোনো বিষয় তো মানে তার জায়গা দিতে এবং বেশিরভাগই স্টুডেন্ট আমাদের অনেক জুনিয়র আছে যারা ছয় মাসের কোর্স করছেন প্রফেশনাল অনলাইন পোর্টাল পিছিয়ে নেই হয়তো তাদের বাজেটে কিছু প্রবলেম থাকতে পারে যেহেতু ফেস করছে বাট আলহামদুলিল্লাহ নিয়ে কাজ হচ্ছে তো এই যে বলেন বা থেকে উনি আলাদা হয়ে শুধু দাওতের কাজ করেন মধ্যে থেকে এবং সোসাইটির প্রবলেম ফেস করে এবং প্রবলেম গুলো ফিল কিন্তু উনি ইসলামকে সামনে আগে নিয়ে গেছেন ঠিক আছে বাট আমরা খুব দুঃখজনক পুরো সত্য যে আসলে মানে উট করতে পারে কেউ যদি মনে করে সে সমাজসেবা কাজে খুব ভালো করতে পারবে সে টাইম পারবে সে লিডারশিপ দিতে পারবে সে ভালো করে অর্গানাইজেশন করতে পারবে সেটা কোনো যদি মনে করে সে ভালো করবে কোন কেউ যদি মনে করে সে দুটোই পবে সে দুটোই করবে মানে অবশ্যই মানে প্রত্যেক দিকে এবং এদের মধ্যে যেমন হ্যাঁ বিভিন্ন প্লাস হচ্ছে যে অনেকে প্যারেন্টিং নিয়ে কথা বলছে বাংলাদেশ এই বিষয়গুলো কিন্তু আমার কিছু খুব পজিটিভ মনে হয় ইসলামিক প্যারেন্টিং নিয়ে এখন প্রচুর কথা হচ্ছে তো বাট এগুলোর কিন্তু এই যে মানে অনেকে প্যান্টিং নিয়ে কথা বলছে কিন্তু মানে সেখানে দেখা যে ইসলামিক প্রিন্সিপাল গুলো ভাবে আসছে না মানে যারা ইসলামিকা যাচ্ছে তাদের প্রোগ্রাম গুলোতে তারা এমন কিছু কথা বলছে যেগুলো ইসলামের সাথে ক্যাশ করছে এর কারণটা কি কারণ হচ্ছে হয় তাদের সাথে কোনো স্কলার এর হয়তো ভাবে যোগাযোগ নেয় বা তাদের কাজগুলো সুপারভিশন হচ্ছে না এখানে আসলে মানে এই সেক্টর গুলো প্রতিটা সেক্টর আচ্ছা আমি একটা আলোচনার সাথে অল্প কিছু যায় আমি অনেকদিন ধরে ফিল করি যে আমাদের জেনারেল শিক্ষিত বড় ভাই খুঁজে পাই বড় ভাইতে সব প্রশ্ন প্রশ্ন করে এটা কি করা যায় আসলে তোমার মাঝে মাঝে মনে হয় না যে এরকম স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য একজন মতো কেউ থাকলে ভালো হইতো আরকি অবশ্যই আমি মাঝে মাঝে দেখা যাচ্ছে আমলে খুব দুর্বলতা চলে আসছে বা মানে আমি স্পিরিচুয়ালি আগাতে পারছি না সে আল্লাহর সাথে ফিল করছি না এখন আমি কার কাছে যাব তো এই জিনিসটা আমি নিজেই জানিনা যে আমি আমি এখনো এরকম কাউকে আমার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 যেহেতু জানি না এখন সাজেশ করছি না কিন্তু কেউ যদি মনে করেন এখানে যে বেনিফিট হচ্ছে আমার আমি করি উচিত সামনে নিয়ে আসা স্পিরিচুয়াল আর আরেকটা বিষয় হচ্ছে যে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 আমার আইডি তো এই বইটা হচ্ছে যে মা ওনার আবুত বা উনি ও যে সহারবি শিখি যিনি রাইটার হ্যাঁ এটা হচ্ছে ওনার মাদ্রাসায় ওনার ছাত্রদেরকে উনি বিভিন্ন বয়ান দিয়ে থাকেন মাঝে বিভিন্ন প্রসঙ্গে উনি ইসলাস করে থাকেন তো হচ্ছে যে ওনার দুইজন ছাত্র যাদেরকে হচ্ছে মরুন আব্দুল মালিক হাফিজ অবশ্যই নাম শুনেছেন তো উনি হচ্ছে দুইজন ছাত্র যারা তার করবে হ্যাঁ এবং খন্ড এসেছে ওনার বয়ান গুলো সংকলন এবং আমি আমার কাছে মনে হয়েছে যে আমি কথাগুলো যদি এখন থেকে ছয়টা বছর আগে জানতে পারতাম তাহলে হয়তোবা আমি অনেক কিছু অনেক ডিফারেন্ট ভাবে চিন্তা করতাম চিন্তা করতাম এসেন্সে যে মানে আমার স্পিরিচুয়াল দিকটা থেকে বলছি অন্তত মানে বিছানায় মাথার কাছে রেখে দিয়ে যেন তখন পাতা গুলো যায় মানে এই তিনটা বইয়ের মূল্য আসলে আমি কোন টাকা দিয়ে কখনো বলতে পারবো না যে আসলে আসলে কত টাকা দিলে এই তিনটা বইয়ের মূল্য বলা যায় কারো কাছে যে ইস্লাহাপ করার মতো আমি নিজেও এখনো তোকে পাইনি যদি বলি সেটা হচ্ছে এরকম কি মানে আসলে একটা তো হচ্ছে মাহবুবাজ বলতেছিলেন যে ইন্সপিরেশনাল কথা ভালো থাকলাম এটা হয়তো আমরা বড় ভাইকে চিনে ট্রাস্ট করে কথা বলতে কিছু মানে পার্সোনাল কথা বলতে পারে এই এক আলায় কাছে পার্সোনাল ইন্টারাকশন বা রিলেশনশিপ থাকা এটা আসলে খুব জরুরি মানে এটা কোন বিকল্প নাই কোন বিকল্পন্ন এবং আপনার উঠা বাসা কথাবার্তা আদাব শিখা এটা খুব জরুরি আচ্ছা আমরা মনে হয় প্রায় শেষের দিকে চলে আসছি একটা দুনিয়াবি প্রশ্ন ইনফ্যাক্ট আমাদের তো এই ইসলামিক জ্ঞানের পাশাপাশি এবং অনেকে জবে এতটা এঙ্গেজ থাকে যে এই মাসে মানে কাল এই পরশু দিনে একজন শুনলাম যেহরান আমাদের সুন্নতের নামাজ ও টাইম কোয়াইট কমিটেড টু ইসলাম হ্যাঁ যে এ পরিমানে এগেজমেন্ট থাকে এই মেনটেন করা ইজি হবে এটা যদি তোমার কি মনে হয় ফার্স্টে শুনলাম যে তোমার নিজস্ব জবটা খুব খুব স্ট্রাকচার নাইনটি ফাইভ এর বাইরে নাই হ্যাঁ কিন্তু দিস ইজ নট দি মানে এভারেজ কেস আর কি স্পিরিচুয়াল ইসলামিক লাইফ একটু ব্যালেন্স করা যায় আচ্ছা এটা হচ্ছে আসলে আমি মনে করি যে এটা আসলে চিন্তা করতে হবে যে আমি কোন লাইনে কতদূর আগাতে চাই হ্যাঁ আমি আসলে জব নিয়ে আমার আমি দশ বছর পর আমি আসলে জব নিয়ে কোথায় যেতে চাই বা আমার জব নিয়ে আমি আমার ম্যাক্সিমাম এক্সপেক্টেশনটা কি আবার ইসলামিক কমিটমেন্ট আমি কত দূর যেতে চাই আমি কি একটা মানে দেখা যাচ্ছে যে ইসলামের ফরজলজিফ গুলা পালন করলাম যে একটা মানে পাঁচ ছয় বছরের একটা লং করতে এবারিয়ার না যেখানে সে জোর পড়াশোনা পাচ্ছে না তো এখানে আসলে আমি মনে করি যে সে আসলে নিজেকে কোথায় দেখতে চাই নিজের জুহুদ ভাবে যে কাজের মধ্যে কনসেন্ট্রেশন দেওয়া যাবে না বা কাজে উন্নতি করা যাবে ওদিকে কনসেন্ট্রেশন একদিনে দেওয়া যাবে না ওদিকে আনপ্রোডাকিভ একটা লাইফ কাটায় এরা ভাবে যে মানে বৈরাগ্য কাছে মানে মানে তোমাদের মধ্যে সে আল্লাহ সবচেয়ে প্রিয় যে তার কাজটা সবচেয়ে ভালোভাবে করে বা এরকম যে মানে আল্লাহ মনে হয় হবে হ্যাঁ মানে সে নিজের কাজটা সবচেয়ে ভালোভাবে করছে এটা আল্লাহ প্রিয় বলা হয় না যেখানে শুধু মানে যে যে কাজটা করে অর্থাৎ যে মানুষটা যে হালাল প্রফেশন হতে আছে কারণ হালাল কি বাদ চরিতার নিয়ম ঠিক থাকে কারণ দিয়ে কি করছে সেটা হালাল লাইফ করছে এটা দিয়ে সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে অনেক বড় একটা ইবাদত পারে তো কেউ এই সবচেয়ে ভালো ভাবে শুধুমাত্র গুনিয়া বিছি আমরা আসলে মনে করি যে যার কি যা কিছুর সাথে সরাসরি মানে ইসলামের সম্পর্ক নেই সেটাই বোধ হয় বুনিয়াবি বাট বুনিয়াবিটাই তো ঘিনী হয়ে যেতে পারে আমার থাকে যে এটার মাধ্যম আমি করবো ইসলামিস্টে নিচ্ছে তো দেখা যাচ্ছে যে একজন ওখানে আছে সে ভালো পারফরমেন্স দিয়ে কাজ করছে কারণ সে তারেট হচ্ছে যে সে ভালো প্রমোশন করবে এই করবে সে করবে কি করছে সে কিন্তু ওই তার ওই মানে ভীষণ না থাকার কারণে সে কাজ করছে না কিন্তু টপ ম্যানেজমেন্ট কিন্তু বুঝবে না যে ও আচ্ছা কথায় কথায় দেখা যাচ্ছে যে যারা একটু সামনে তার ফোটা দেওয়া হচ্ছে বিভিন্ন তাদের লো পারফরমেন্স বলেন বা তাদের এইসব প্রবলেমের কারণে আমি মনে করি যে এই বিষয়টা আসলে আমাদের একটু অন্য চিন্তা করা উচিত হ্যাঁ এদিকে ইসলামিক পড়াশোনা করলে কিন্তু অনেক আদেম বলছে যে এটা বুনে কারণ হতে পারে ঠিক আছে কারণ সে আমাকে পে করছে ওই সময়টুকুর জন্য আমি কিন্তু সে আমাকে যে পে করছে এটা আমি হালালাইজ করলাম না তো এইভাবে এখন তো মানে এই ব্যাপারটা এত হয়ে গেছে যে অনেক অনেক ভাইদেশ মানে যারা ই আর বলে আছে এরাতে যে এদের এদের কাছে শুনলাম মানে লাস্ট এক দুই বছরে যে এরপর থেকে আর কোন দিনী ভাই টাইপের এদের ই দিব না রিক্রুট দিব না এরা কাজ করে না ব্যাপারটা আসলে বেশ লাগে তাই না আমাদের আরো এই ব্যাপারে আমিও শুনেছি শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সে অনেক যোগ্য ছিল এবং দুঃখজনক মানে সত্য যে তার মানে বস যারা ওখানে ছিলেন তারা আবার এদেরকে আর কি পছন্দ আমি জানি না কেন আসছে না যোগ্য ছেলেরাছে দেখা যাচ্ছে যোগ্য তারা আছে তো তাদের কারণে আরকি অনেক যারা যোগ্য দিনী ভাইদের কেও কিন্তু সবাইকে বুঝদিন।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 আলহামদুল্লাহ আমাদের শিক্ষিত যারা দিনে জন্য কাজ করতে চায় তাদের নিয়ে কাজ করতে আগ্রহী যেমন জানেন কিন্তু এখন বেশি লেখালেখি করছে এবং তাদের অনেক বইও আসছে সূত্রে এই সব বইয়ের ব্যাপারে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে অনেক বেশ কিছু আলমের সাথে কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ তারা খুব পজিটিভ এবি যেমন আমি হচ্ছে যে আমাদের মাদ্রাসার মোতামিম সাহেবের সাথে আমি কথা বলতে গিয়েছিলাম কয়েকদিনে গোনার রুমে তো আমি জানি না বইটা মানে দেখলাম ওনার রুমে দেখলাম ওই যে ডাবল স্ট্রেনের বইটা শ্যামসোলা সত্যি ভাইয়ের আমি জানি না ওটা উনি পড়ার জন্য না ওনার পরিচিত কেউ ওনাকে দিয়ে গেছে বিছানার উপরে আছে তার মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে সাধারণত আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা এখন অনেক মানে ধীরে ধীরে বরফটা গলছে এবং ইন ফিউচার এটা আরো আমার মনে হয় যে এটা আসলে কারণ এখন সময়ের দাবিটা এমন যে আমাদের একসাথে কাজ না করা কাজ না করে আসলে কোন উপায় নাই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 থেকেছেন এই বিষয়গুলোতে অবশ্যই সৌহার্দ্যময় একটা সম্পর্কের মাধ্যমে কাজটা হতে হবে হ্যাঁ মানে এখানে কেউ প্রতিরোধী পাবা অপোজিট পাবা এরকম না এবং বিশেষ করে আমরা জেনারেল লাইনে যারা আছে আমাদের উচিত আমাদের আরো বেশি করে উচিত যে আলাইনদের কাছে যাওয়া হ্যাঁ যে আমরা তাদেরকে কতটুকু অফার করতে পারি সেটা তাদেরকে মানে বোঝানো এবং তাদের কাছ থেকে আমরা কতটা নিতে পারি আমাদেরকে কারণ তারা স্কলার আমি আমি করি আমাদের দায়িত্বটা একটু বেশি অন্তত এক ডিগ্রি বেশি যে আমাদের উচিত যে তাদের কাছে যে মানে আমাদের মাঝে যে ব্রিজটা এই ব্রিজটা বিল্ড আপ করার একটা চেষ্টা করা এবং বিষয় যেটা আমি আপনি এটা বললেন যে কি করা যেতে পারে হ্যাঁ যে সাধারণ বিশাল সাথে আমি যেটা মনে করি যেতে পারে এটা আমার একেবারেই ব্যক্তিগত আইডিয়া এটা আমি কোন মানে হয়তো আমি প্ল্যাটফর্মে ফার্স্ট টাইম শেয়ার করছি যেমন দেখেন আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম আমরা কিন্তু প্রাইভেট পড়েছি হ্যাঁ কোচিং এ কেন কারণ আমরা স্কুলে তো এমন তো না যে প্রাইভেট আমি ইসলাম শিখছি আমাকে প্রাইভেটে ওটা আসলে আমাদেরকে পড়িয়ে দিচ্ছে না তো মানে একটা মানে ইসলামিক কোচিং সেন্টার টাইপ কিছু হইতে পারে যেহেতু সে ওখানে ইসলামটা পাচ্ছে না সেখানে সে ইসলামটা শিখছে এবং মানে ব্যক্তিগত আমি নিজেও আমি কিন্তু এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে মানে এমন না যে ছয় বছর স্কলার হয়ে যাবে আমি তো ছয় বছর টিউশনই প্রাইভেট পড়ে আমি স্কলার হয়ে যায় নাই তাই না বাট আমার ভিতটুকু অন্তত তৈরি হয়েছে সো আমি যেটা মনে করি যার যতটুকু দরকার ততটুকু নিবে কেউ এক বছর চাই এক বছর নিবে দুই বছর দুই বছর নিবে কেউ ছয় বছর চলে ছয় বছর নিবে এখানে কোন ধরাধা নাই এরকম একটা কারিক্রম থাকা উচিত যে যারা জেনারেল পাশাপাশি অন্তত স্কুল লাইন থেকেই তারা পড়াশোনা করবে থাকা উচিত এবং এখনো নাই যেমন ইংলিশ মিডিয়াম এর স্কুলের অনেকে ড্রয়িং শিখে নাচ শিখে এই শিখে তো আমাদের কিন্তু ওই প্যারাল বাচ্চাদের মানে আলাদা এরকম এক্সট্রা আছে এর বাইরে তারা হয় বিকালে বা উইকেন্ডে যদি জি হ্যাঁ উইকেন্ডে স্কুলে পড়ে এবং আমি মানে আমি যতটুকু জানি ধরেন এরকম তার মানে সে স্কুল করতেছে সে পাঁচ দিন আবার দুই দিন আলাদা ইসলামিক স্কুলের মতো একটা জায়গা পড়ছে প্লাস অনেক মসজিদে ওই ব্যবস্থা থাকে তার মানে এক্সটেন্সিভ পড়ালেখা করার সুযোগ আছে এবং এটা হ্যাঁ এবং একটা অবাক করা বিষয়া ভালোই পারে এখানকার বাচ্চা যারা ইসলামিক বা মসজিদেই ক্লাস করছে খুব খুব ডিফারেন্স আমাদের বাঙালি মুসলিম বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডরা ওরা স্কুলের পাশাপাশি করছে আমাদের হয়তো স্কুলগুলো করবে না নিয়ে কোন মান্থলি প্রোগ্রাম করতে পারে উইকলি কোন প্রোগ্রাম করতে পারে এই ধরনের কিছু আমি মনে করি মসজিদ অনেক বেশি কাজ করার সুযোগ আছে এখানে সুযোগ আছে কিন্তু না কারণ আমিও আশাবাদী না এই আসলে আমাদের অনেক আবিষ্কার যেমন বইয়ের কথা বলল যে ওনার নাম কি মোহতামের বাসায় দেখছ ডাবল স্ট্যান্ডার্ড বইতে এই দাস প্রথা নিয়ে যেভাবে খুব সুন্দরভাবে ভাবে করা এটা কিন্তু কোন নর্মাল টেক্সট বইতে এত সুন্দরভাবে করা নাই এরকম উত্তরে একটা নিট ছিল হ্যাঁ এটা কিন্তু আমাদের আলিমা আমাদের সাথে এখন আলহামদুলিল্লাহ এইসব বইয়ের মাধ্যমে চলে আসছে এবং ওনারা যে পজিটিভলি দেখছেন এটা খুব দেখছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তারা বইগুলো শারীরিক সম্পাদনাও করে দিচ্ছেন এটা কিন্তু আমি মনে করি এবং বিরক্ত হয়ে যাবে এটা শুনতে শুনতে যে অডিয়েন্স রাতে শুনবে না ঠিক আছে দেখা যায় দেড় ঘন্টা শোনার পর বিরক্তা থামে না কেন আমাদের তো শেষ করে দিতে যাচ্ছি আর আপনারা যে যারা আগের এপিসোড গুলো শুনতে পারেননি তারা আমাদের ফেসবুক পেজে দেখতে পেন ফেসবুক ডট মুসলিম এবং আমাদের ফুল ফ্লেজের একটা ওয়েবসাইট আছে যেখানে আগের সবগুলো এপিসোড লিস্টে আছে এটা হলো আমাদের এবং আমাদের ফেসবুক পেজ বন্ধুদের মাঝে শেয়ার লাইক কমেন্ট কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন ছড়িয়ে দিবেন আল্লাহর কাছে কোন রিওয়ার্ডের আশায় ইনশাআল্লাহ এবং আমরা স্পেশাল এপিসোড নিয়ে হাজির হবো